মানবতার সমাধান আল্লাহর পক্ষ থেকে আশা বিজ্ঞানময় চিরন্তন অবিকৃত সকল কিছুকে সামিল করে এমন এক গ্রন্থ এই শীর্ষক আলোচনা করছিলাম আমি আলোচনা করতে করতে এসে আপনাদের সামনে বিজ্ঞান মানে কোরআন কোরআনে বৈজ্ঞানিক কি কি নিদর্শন রয়েছে তা নিয়ে আলোচনা শুরু করে একটি ভূমিকার আলোচনা করেছি বৈজ্ঞানিক একদল নিজেরা কোরআন প্রসঙ্গে না জেনে নিজেরা বিজ্ঞানে কিছু আবিষ্কার করে কিছু তত্ত্ব থিওরি এবং প্র্যাকটিক্যালে কিছু প্রমাণ করে নিজেরা বিজ্ঞানকে নিজেদের করে নিতে চান এটা তো নিজেদের একান্ত সম্পদ বিজ্ঞান না জানলে মানুষ মূর্খ বিজ্ঞানের সাথে ধর্মের সংঘাত বিজ্ঞান যে জানলে সে ধর্ম জানতে পারবে না কোরআন যে পড়বে সে বিজ্ঞানের কি বুঝবে আর প্রত্যেক কিছুর সাথে তারা বিজ্ঞান চেষ্টা করেন। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ব্যবস্থা সব কিছুর মধ্যে বিজ্ঞান লাগায় দেয়া তারা মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে চান আমি বলবো এটা এমন কি বিষয় যেটাকে আপনাদের সব কিছুর সাথে সংযুক্ত করতে হবে বিজ্ঞান একটি নিউট্রান একটি নিরপেক্ষ বিষয় মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য যেখানে যা ব্যবহার করার দরকার ব্যবহার করুন এটাকে অপব্যবহার করছেন কারণ নিজেদের স্বার্থে একজন রাজনীতিবিদ বলে আমি বিজ্ঞান ভিত্তিক রাজনীতি করি একজন শিক্ষক সে বলেন আমি বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রদান করি শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করব। আরে ভাই বিজ্ঞান নিউট্রাল বিজ্ঞান একটা শাস্ত্র বিজ্ঞান একটা সাবজেক্ট বিজ্ঞান একটা গবেষণার বিষয় বিজ্ঞান মানুষকে উপকার করে একটা নিউট্রাল জিনিস একটা জড়ো জিনিস সেটা আপনি ব্যবহার করবেন করি কি আছে কাজে এটা নয় আপনারা আসুন আসুন নাকি আলোচনা করি আমরা ধীর স্থির একটু বুঝি না আমরা জিনিসটাকে সব কিছুর সাথে বিজ্ঞানের লেজুর লাগে নিজের একটা অস্ত্র হিসেবে তারা ব্যবহার করে কেউ কেউ এটা প্রতারণা বিজ্ঞান আপনার একার বাবার সম্পদ নয় এটা আপনার পৈতৃক পজিশন নয় যে আপনি এটাকে নিজের খাতে চালিয়ে মানুষকে প্রতারিত করবেন প্রভাবিত করবেন এটা নিজের জায়গায় আছে নিজের অবস্থানেই থাক আপনার উন্নতি করলে করুন এটাকে আনন্দে উদ্দুলিত হয়ে গিয়ে নিজেরাই আল্লাহর আসনে বসে নিজেদেরকে নাস্তিক দাবি করেন। যে আমরা এই আবিষ্কার করেছি সেই আবিষ্কার করেছি আমরা এইটা বুঝি আমরা সেইটা বুঝি মোল্লারা কি বোঝে পুরাণে কি আছে ধর্ম মানুষকে মূর্খ বানিয়ে ফেলেবাদী নিজেরা নিজেরাই নিজেদের প্রভু হিসাবে নিজেদেরকে দাবি করে বসেন একটা ভাব ধরে ঘোরাফেরা করেন ভাব গাম্ভীর্য তে তাপে যেন তারা আর মাটিতে পা রাখতে পারেন না মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি এখান থেকে দুই একটি জিনিসের সামান্য কিছু সাইড মাত্র আপনি অবগত হতে পেরেছেন এ নিয়ে তো আপনার গর্ব করার স্বভাব পায় না কিভাবে আপনি গর্ব করবেন সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই মাটি আল্লাহ সৃষ্টি করেছেন এই পানি আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ হে মানুষ তোমরা কি তোমার নিজেদের দিকে চেয়ে দেখো না এক বৈজ্ঞানিক তো বলেই ফেলেছেন মানুষ হলো এই মেটাফিজিক্যাল অ্যানিম্যাল মানুষ হলো এক দুর্ভো্দ হস্য বনজে এক নাকের চিকিৎসা হলে আরেক ফুটার চিকিৎসা বুঝি গলার চিকিৎসা হলে প্যাটের চিকিৎসা বুঝি না প্যাটের চিকিৎসা বলে হার্টের চিকিৎসা বুঝি না ডাক্তার হার্টের চিকিৎসা বুঝিনা হার্টের রোগের ডাক্তার তিনি একটা রোগের চিকিৎসা আল্লাহ কে ভয় করব না এই মানুষের স্রোষ্ট কত বড় জ্ঞানী কত বড় মহাগ্নি আমার তো শীর্ষ দায় লুটিয়ে পড়া দরকার ওই বৈজ্ঞানিক আসলে বেওকুফ যে বৈজ্ঞানিক ওই ডাক্তার আসলে নির্বোধ যে ডাক্তার সামান্য একটু গবেষণা করে নিজে হয়ে ঘোষণা করে দেন আমি আল্লাহ মানি না আপনি মানেনটা কি আপনি কে আপনি ছিলেন কোথায় আপনি আছেন কোথায় আপনি যাবেন কোথায় সে খবর আপনার আছে অসন قران چیلنج کرے و ان کنتم فی ریب مما نزلنا علی عبدنا فاتو بسوره من مثله ودعوا شهداؤکم من دون اللہ ان کنتم صادقین فان لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي যত আছে তোমাদের সাক্ষী তোমাদের সহযোগী সকলকে নিয়ে আসো তারপর দেখো বানাতে পারো কিনে তোমরা যদি তোমরা সত্যবা দেহ যখন পারো কখনো পারবে না তাহলে আল্লাহকে ভয় করো তার আগুনকে ভয় করো যেটা খরি হয়ে তোমরা আগুন তোমাদের আছে সবাই মিলে যদি এই কোরআনের মতো একটি গ্রন্থ একটি কিতাব আনতে চায় বানাতে চায় পারবে না লাই তু নিস্তি ওলাউ কানা বাহিরা তারা পরস্পর যদি পরস্পরের রাত দিন সহযোগিতা আল্লাহ নিয়ামত পৃথিবীতে যত কিছু দিয়েছি তোমাকে নাক দিয়েছি তোমাকে চোখ দিয়েছি তোমাকে দাঁত দিয়েছি তোমাকে হোট দিয়েছি তোমাকে জিব্বা দিয়েছি তোমাকে প্যার দিয়েছি তোমাকে রুচি বোধ দিয়েছি যত কিছু আমি সৃষ্টি করেছি তত্ত তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহর সকল এই বৈজ্ঞানিক নিয়ামত অবৈজ্ঞানিক নিয়ামত যত কিছু আছে সব হে আল্লাহর বান্দারা তোমরা যদি গণনা করো গণনা করে শেষ করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ বলে খাওয়ার আগে বিসমিল্লা পরে না বিসমিল্লা সবসময় ভুলে যায় আল্লাহ নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া করতে ভুলে যায় আবার আল্লাহর দেওয়া সামান্য ব্রেন এই পৃথিবীতে আল্লাহর দেওয়া পদার্থগুলো এই লৌহ স্বর্ণ রোপ তারপরে যত ধরনের পদার্থ গুলা আছে পদার্থ গবেষণা করে যৌগিক গবেষণা করে মানুষের দেহ গবেষণা করে সামান্য শিখার পরে আল্লাহর সাথে কুফুরি করে ইন্নআল ইনসান আল্লাহল মানুষ বড় অত্যাচারী কাফার খুব বেশি বেশি কুফুরি করে আল্লাহর ন্যায় তারা অস্বীকার করে আবার একদল আল্লাহকে অস্বীকার করে আরেক দল আবার এই জড় পদার্থ পূজা করে সূর্য পৃথিবীতে একদিকে আলো দিচ্ছে আরেকদিকে তাপ দিচ্ছে এটাই ভগবান এটা ঈশ্বর একদল এটাকে গবেষণা করে স্রষ্টাকে অস্বীকার করে সীমালঙ্ঘন করছে আরেক দল স্রষ্ট আল্লাহর এই সৃষ্টি চন্দ্র এবং সূর্য এটাকে পূজা করা শুরু করে দিয়েছে এটাই ঈশ্বর দুটোই মারাত্মক ভুল পদার্থনে গবেষণা করতে করতে একদল সম্মানিত সারা বিশ্বের পৃষ্টিভির দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আমি আবার আপনাদের কাছে এই মৌলিক ফান্ডামেন্টাল ডিসকাশন আবার ফিরে আসব সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন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 शुक्रवार रत दस टुन सम्प्रचार सकाल साढ़े आठटांगे बीस टी बांगल्खिल धाराक दास আজ সকাল দশটায় বাংলাদেশে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 সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি আমাদের ছেলেরা স্কুলে পড়াওয়া ছেলেরা কলেজ পড়ুয়া ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলেরা তাদের অনেকের আচার আচরণের মধ্যে কেমন যেন একটা এই বিভ্রান্তি ফুটে ওঠে কথাবার্তার মধ্যে কেমন যেন লাগামহীনতা বলীনতা ফটে ওঠে কারো কারো মধ্যে আবার নাস্তিকের ভাব যেন প্রবল হয়ে যায় অনেকের মধ্যে যেন ধর্মের বিষয়ে কোরআন এর বিষয়ে ভাইয়েরা তুমি যেখানেই পড়ো কোরআন বিজ্ঞানময় কোরআন এক হাজারের বেশি কারো মতে প্রায় তেরো আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের সাথে সম্পৃক্ত বিজ্ঞানে কিছু প্রমাণিত হলে সেটা কোরআনে থাকতে হবে এমন কথা নয় কোরআনে কিছু থাকলেই সবাই বুঝে ফেলবে তা পারে। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কোনো ইসলাম এগারো বারো খন্টে যেটা মুদ্রিত হয়েছে সৌদি আরব থেকে তার নাম হলো দার ও তার জ্ঞানের সাথে নাকল যেটা কোরআন এবং হাদিসের সাথে কোনোদিন দ্বন্দ্ব হবে না প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক যৌক্তিক সত্যের সাথে কোরআন এবং সুন্নার কখনো বিরোধ হতে পারে না এটা তিনি ধারাবাহিক ভাবে প্রমাণ করেছেন কোরআন এবং হাজ্যের বিরুদ্ধে যদি কোন তত্ত্ব দাঁড়ায় সেটা ভুল। ভুল সেটা একসময় একসময় ভুল প্রমাণিত হবে কিন্তু বৈজ্ঞানিক যে তত্ত্ব রয়েছে সেটা কোরআনের সাথে মিলিয়ে দেখতে হবে সেটা একসময় একসময় ভুল প্রমাণিত হবে কোরআন নির্ঘাত সত্য নির্ভুল সত্য কিন্তু বৈজ্ঞানিকগণ সত্যের গ্যারান্টি দেন নাই তারা বলেছেন উই ক্যান নেভারি আমরা বলতে পারি না যে বিজ্ঞানের প্রতিটি তত্ত্ব প্রতিটি সূত্রই প্রতিটি সূত্রই সত্য এবং শুদ্ধ কেননা অনেকগুলো আমরা বলে থাকি কনসেপচুয়াল নলেজ থেকে আমাদের ধারণা প্রসূত আমাদের সামনে এসে যেতে পারে তখন আমরা আগের সিদ্ধান্ত আগের ধারণাকে বাতিল করে দিয়ে পরবর্তী ধারণাটাকে আমরা গ্রহণ করি এই জন্য পৃথিবী গোলাকার পৃথিবী কেমন ছিল গোলাকার পৃথিবী ঘুরে কি না সৌরজগতের বহু থিউরি তারপরে ভৌগোলিক বহু থিউরি আগে দেওয়া হয়েছে মানুষ সেগুলো ধারণা করত পরবর্তীতে বৈজ্ঞানিক থিরি। আরও গবেষণার মাধ্যমে সেগুলো ভুল প্রমাণিত হয়েছে এর যাদের থিরি ভুল প্রমাণিত হয়েছে তারা বৈজ্ঞানিক ছিলেন না তারা খুব ছোট মানুষ না তা আমরা বলছি না গবেষণার বিষয়ে ভুলও হবে শুদ্ধও হবে এক সময় সেটা প্রমাণিতও হবে আসুন আমরা প্রমাণিত বৈজ্ঞানিক তত্ত্ব যেগুলা পৃথিবীতে এসেছে যেগুলা বিভিন্ন মুসলিম বৈজ্ঞানিকগণ যেগুলা প্রমাণিত করেছেন বিশেষ করে ডক্টর জাকে নায়ক সর্বশেষ সংকুলনে যেগুলো সহজভাবে নিয়ে এসেছেন অন্যান্য মুসলিম বৈজ্ঞানিক আজকাল লিখেছেন তার উপর ভিত্তি করে আমরা সরাসরি এখন আলোচনায় ঢুকে পড়ছি আসুন বিজ্ঞানের ছাত্ররা যারা কোরআনের সাথে বিজ্ঞানের বিরুদ্ধে দেখেন বা কোরআনের সাথে যারা বিজ্ঞানের সমন্বয়ে খুঁজে পেতে চান ছায়াপথ বলতে একটা কথা আছে যেটা নাম হলো গ্যালাক্সি সৃষ্টির পূর্বে গ্যাসপিণ্ড বা গ্যাসিয়াস ম্যাস ছিল বিদ্যমান ছিল ছায়াপথ আল্লাহ পাক আসমান জমিন কে সৃষ্টি করেছেন কুরআনের বহুত জায়গা এটা উল্লেখ করেছেন খলাকাস সামাওয়াতুল আরদ ওয়ালাকাদ খলাকনা আসসামাওয়াত ওয়াল আরদা ফি সিত্তাতায়াম খলাকালকুম মা ফিল আরদ জামিয়া কুরআনে আল্লাহ পাক যা আসমান জমিন কে সৃষ্টি করেছেন এ ব্যাপারে বহুত আয়াত রয়েছে দেখুন সূরা আমি আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছি আমি আলোচনা যেখানে করতে গিয়েছেন সেখানে একটা মারাত্মক মারাত্মক ভ্রম বৈজ্ঞানিকভাবে এবং বাস্তবভাবে দেখা দিয়েছে যেহেতু তৌরা যেভাবে অবতীর্ণ হয়েছে সেইভাবে নাই মানুষ সেটাকে পুনরায় লিপিবদ্ধ করেছে নিজেদের ভাব বিকৃত করে হারিয়েও গিয়েছিল মুসা আলাহালামের অনেক কিছু পরবর্তীতে গেত না সূর্য সৃষ্টি করেছেন তার আগের তিন দিন সকালও হয়েছে সন্ধ্যাও হয়েছে আর আল্লাপাক কোরআনে কালিও বলেছেন আল্লাপাক তিনি সকল কিছু সৃষ্টি করেছেন কিন্তু কোরআন আল্লাপাক সুরা কাফের আয়াতে বলছেন আল্লাহ হয় নেন নাই আল্লাগ কোন আল্লাহর জন্য পরিসান হয়ে যাওয়া এটা তার জন্য শুভনীয় নয় তিনি কুন বলেছেন হয়ে গেছে যখন যে জিনিসটা বানানোর তিনি ইচ্ছা করেছেন প্রযোজ্য মনে করেছেন তখন কুন বলেছে হয়ে গেছে তিনি এই কাজটা সম্পাদন করেছেন কিন্তু তিনি তা করেন আল্লাহ সেকেন্ড এ সব পারেন কোনও পারেন সেকেন্ড তো আমাদের একটা টাইমের ধারণা মাত্র তার কমেও তিনি পারেন এর সক্ষমতা ক্ষমতা তার রয়েছে সুতরাং আল্লাপাক ছয় দিনের সৃষ্টি করেছেন আর অর্থ এই নয় যে ছয় দিনের কমে তিনি পারতেন না তিনি করেছেন সেটা শুধু আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোরা কথা আছে কথা আছে। কিন্তু যেখানে ভুল করেছে। অন্যায় করেছে সেটা হলো বর্তমান বিকৃত তৌরা আল্লাহর পক্ষ থেকে আসলে তৌরা তো এটা থাকতে পারে না সেটা হলো ছয় দিনে তিনি বানিয়ে হয়রান হয়ে গিয়েছিলেন সপ্তম দিনে অর্থাৎ শনিবারে তিনি রেস্ট নিয়েছেন আল্লাহ আল্লাপাক বলেন আল্লাহর ঘোমা কাজেই আল্লাহর আল্লাগু আল্লাহকে শ্রান্তি তাকে স্পর্শই করে নাই তিনি হরান হন নাই পেরেসান হন নাই আসুন আসমান জমিন তিনি সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন বলছেন যে ছায়াপদ গ্যালাক্সি সৃষ্টির পরে নভমন্ডলে গ্যাস পিণ্ড বা এগারোতে আল্লা ওয়াহুল এই কথা রয়েছে আল্লাহাক তখন আসমান এবং জমিন কে বললেন আসমান এবং জমিন তোমরা আসো নিজ নিজ অবস্থানে নিজ নিজ অবস্থানে নিজ নিজ আকৃতিতে তোমরা স্থির হয়ে যাও কারহা তোমাদের মনে চাক বা না চাক ইয়ে বা অনিচ্ছায় আমি আল্লাহর নির্দেশ কোনো কথা নাই তোমরা নিজ নিজ স্থানে অবস্থিত হয়ে যাও আতাইনা আসমান সে আল্লাহ তোমার যখন নির্দেশ তাহলে আমরা তোমার নির্দেশ পালন করে আমরা তোমার নির্দেশ মেনে নিলাম নিজ নিজ আকৃতির নিজ নিজ অবস্থান নিয়ে নিলাম বিগ ব্যাঙ্গের যে থিউরি রয়েছে মহাবিস্ফোরণ হতে পারে আসমান জমিন একত্র ছিল সেটা এই এই সময় সেটা আলাদা হয়ে গেল বলেছেন কিন্তু কোরআনে এই বিষয়ে আলোচনা রয়েছে বৈজ্ঞানিক হতে হতে পারে পারে। কিন্তু কোরআনের মধ্যে এ ব্যাপারে ইশারা এবং ইঙ্গিত রয়েছে ছায়াপথের ধারণা মহাবিশ্বে ছায়াপথের ধারণা নবমন্ডলে অবস্থিত বস্তুসমূহ তারকা ইত্যাদি যা কিছু ছিল এই ব্যাপারে বাসপাকের ছিল সেগুলাকে আল্লাহাকি ভাবে সৃষ্টি করলেন এ ব্যাপারে একটা সাধারণ ধারণা আমরা দর্শক শ্রোতা আজকের মতো এই আলোচনা আমি এখানেই শেষ করছি পরবর্তী আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে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 এবং ডোনেশনাল ডাবল পাঠিয়ে কোড আই সমর্থন করুন ডাবল এবং আই ব্যান ঠিকানা বিভু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু পাউন্ড অ্যাকাউন্ট जिनो डबल वन थ्री टू थ्री जिरो वन यो अट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अकाउंट नंबर जिनो डबल वान थ्री टू My name is Fariq Zakhnaik. I am Zikralaiq. My name is Rusta Naik. You are the best of people. You are from mankind. You are from God. You And you are from God. We are from God's people. You are from God. You are from the knowledge of God.